معرفة شيش شجاعة نوخ خلة إبراهيم لسان إسماعيل رضا إساق فساحة صالح حكمة لود بشرا ياكوب جمال يوسف صبرا أيوب دعاة يونس جهاد يشا صوت داود خب دانيال وقار إلياز هدى إيسا قوة موسى حيبة سليمان وعلم القدر الله عليه وعلى صلى الله عليه وعلى آله واس حافظي اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الوسيم بسم الله الرحمن الرحيم شهد الله ان لا اله الا هو والملائكه و اولو العلم قائما بالشه فقال رسول الله صلى الله عليه وسلم اذا ظهرت البدعه والفتن فليظهر العالم علما وقال رسول الله صلى الله عليه وسلم سياتي على امتي زمان يفون همت احدهم من فبثلوه ودينه خوى أو كما قال عليه الصلاه والسلام يا عزيزي و يا বাস্তবিক রাজীব নিঃস তোমাদেরকে দিতে মোকাবেলা করার মতো আর কোন চিজ ও আসবাবের ভিতর নাই যদিও সারা দুনিয়ার মানুষ নিস্পত নিয়া গর্ব করে খর্ব করে একজনে এক এক নিয়া জন্য মনে উঠলো তোমাদেরকে বলতেছি আমি একবার তো বাচ্চার ভিতরে ছিল কোনো ছিলা মরিদানরা আমাকে বলতেছিল বলতেছিলেন আমি বলি আমি তো চিনি না আমি ঢাকার মানুষ উনি অমুক ফির জাদা আমি বললাম যে উনি ফির জাদা আর আমি হইলাম নবী দাদা পীর জাদা বল নী জাদা বলো আর আমি যে নবী জাদা এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি আজম আল্লাহ ইসলাম নবী ছিল আমি সন্তান প্রথম খাইলেও তো গুণ হয়ে গো না ওই গো মানুষ তো পীর জাদা নিয়ে ফখর করতেছে কিন্তু সে যে নবী জাদা এটাও জানে না সে ফখরের জিনিস ছিল আমি নবী জাদা ঠিক না দুনিয়াকে নিস্পত নিয়ে ফখর করে কিন্তু তোমাদের নিঃস্পত বড় উৎসাহ করার মত ক্ষমতা ওই জিনিসের নিস্পত আল্লাহ আমাদের সাথে জোরছেন যে জিনিস বীতিত না আমরা ইনসান হইতে পারবো না দুনিয়ার কোনো ইনসান ইনসান হইতে কোনো যদি ইনসান হইতে চায় তোমাদের কাছে যে নিঃস্বত আছে যে এলেম আছে এটার মাধ্যমেই তাকে ইনসানের ওজুদে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে যে জিনিস আছে যে নিঃস্বত আছে এই নিঃস্বতের আলোকে নিজেকে আলোকিত না করবে বুঝো আমার কথা বোঝো না দুনিযা দেখো রে আজিজও একটা কথা তোমাদেরকে বলি তোমরা দাওরা দুনিয়াতে আসার কোন বুনিয়াদিসের মাধ্যমে বাতের দুনিয়াতে আসছে বা চড়াইছে ঠিক না হক দুনিয়াতে আসার কোন হকের বুনিয়াদ হইল দুনিয়াতে সর্বপ্রথম সর্বপ্রথম হকের বুনিয়াদ হইল হকের বুনিয়াদ হইলো হকের বুনিয়াদ হইলো এবং ওহাই হকের বুনিয়াদক দুনিয়াতে আসতে পারে নাই নবী চাইলে হওয়া যায় না নির্বাচিত হইতে হয় না না কেউ না না কাজ আসবে আমার পরে নবী আসবে কুল্লু হুমিয়ার দা ইন্দা হুম না বিঘ আমি আমার পরে কোন নবী নাই ঠিক বাতেলেরও দুনিয়াটা বৃষ্টির বাতেল ওজুদে আসছে হক ওজুদে আসছে দুই জিনিসের মাধ্যমে আর রেসা মাধ্যমে অধির মাধ্যমে হক ওজুদে আসছে রেসা পাকের বুনিয়াদ দুইটা রেসা আলাদ হলো ওয়িক আবার যাকে আল্লাহ রেসা আলাদা এক কান্ন প্রশ্নে যে মেহান্নকে বলা হয় দাওয়ায় এই জন্য শৈতান এই দুইটাকে বুনিয়াদ বানাইছে শৈতানের রসুল আছে আছে না উঠলে পড়লে দেখবা আরো যদি দেখবা মোকালে আল্লাহ সে মোকালামা করছে রসুল আছে আমার রসুল কি আল্লাহ জবাব দিতে আল কাহেন ও তাহার জাদুগর আর জ্যোতিষিরা হলো তোমার রসুল তোমার রসুল হ্যাঁ তোমার রসুল কিন্তু শৈতানের ওহিও আছে ইন্না শি কোরআন এর ভিতরে আল্লাহ বলতেছে ইন্না শি শান ও পাঠায় কিন্তু তার ওহি কি জুকরুপাল কাউলি গরুরা ওরুরা আর আল্লাহর ওহি হক শৈতান ওহি পাঠাইছে সেও রেসালা তারা কাজ নিতে সেও ওহি তারা কাজ নিতে আর ওহি জুতাকে সে আমরা মা না বিমশ্রী কী কুম অমান বিমস তোমরা আমার কোনো কামে আসবে না আমিও তোমাদের কোন কাজে আসবে না জুতার বাড়ি আমারও মারতে পারবো না আমিও মারতে পারবো না ঠিক না নিজেরই নিজে মারতে থাকো কোরআন তো না কোরআন না কোরআন ছড়াই পাতেলের মেহেন তোমরা পড়লে পাইবা হুদুসাম যখন দুনিয়ায় আসছে দুনিয়ায় কি আলেম ছিল না ছিল না আল্লাহ রসুল কাব ইবনে আশ্রফ দেখা বলছে না কাব ইবনে আশ্রফ আমি কাবিবনে আশ্রফ যদি তো কিতাব পড়লে পাইবা কেমতের দিন ওলামায় সুয়ের জান্ডা থাকবে কাবিবনে আশ্রফের হাতে আর ওলামায় হকের ঝান্ডা থাকবে মাহদিবনে জাবালের হাতে কেননা মাহদিবনে জাবাল হইলো ইমামুল ওলামা আল্লাহর ওলামারা আল্লাহর কাছে আল্লাহর কাছে ওলামা ছিল কি বল আবদুল্লাহ সালামের মতো আলেম কেয়ামত পর্যন্ত জমিন দেখবে আর কাবিবনে আহবারের মতো আলেম বদায় না হ্যাঁ দেখো পড়া দেখো তোমরা বড় হইলে পড়বো বদায় বলছে এই রাতের ঘোর অন্ধকারে কে জানে কার ঘরে কি জন্মনিছে খবর লও বলছে হ্যাঁ আব্দুল্লা বাচ্চা জন্ম নেছে তোমাকে বনি নজিরের ভিতরে আলেম রাত্রে ঘুমা গেছে ইয়া সবাহা বনু নজির আর খোড়ায় জমা গেছে বলছে কিছে। রাতের বেলা চিৎকার ব্যাস কেন সারের মতো বলছে তুমি কি করে বললা বলে রাত্রি আমাকে এটি বলতেছে রাত্রি আমাকে এটিই বলতেছে বলো কত বড় ছিল তোমরা মনে হয় পড়ছো সিরতের কিতাবের ভিতরে আবদুল্লাহকে আব্বাজানকে ডেলি যে বিরক্ত করতো যে মহিলা যে আমারে বিয়া করো আমারে বিয়া করো করছো শুনছ হ্যাঁ কত বড় বা ফিরত হলামে যখন বিয়ে করে আসছে আব্বাজান আমার পালাত চালায় আমার মুখ এইবার বিয়া বো না না আর বিয়া বওয়ার দরকার নেই কি জন্য তুমি খালি আবদুল্লা তোমাকে দেখা আমি বিয়ে বসতে চাই না তোমার কপালে এক নূর দেখছিলাম ওই নূর দেখা বিয়ে বসতে চাই সাত বৎসরের বাচ্চাকে দেখা বলতেছে সাত বৎসরের বাচ্চাকে ডেকে কি বলছিলাম যেদিন জার্মানিতে চাটা কেমনে বললেন শুভেচ্ছা দেখম নিচ সূর্য উঠছে আবার ঢলতে শুরু করছে এক সময় আসছে ডুবে গেছে চন্দ্র উঠতে শুরু করছে আর উঠা গেছে তোমাকে চারপাইয়ের ভিতরে সহায় চন্দ্র বলে তুমি ডাইন হাত এমনি করতে ছিল লড়াইতে ছিল চাঁদ এদিকে লাভ দিতে ছিল বাম হাত এদিকে চাঁদ এদিকে ডাইন পাও এদিকে চাঁদ এদিকে বাম পাও এদিকে চাঁদ এদিকে তুমি হাত দুই হাত দুই পাও নাড়াই ছিল আর চাঁদ উপরে না চাঁদ কি বলতেছিলেন চাঁদামা কে গান শুনাইতে ছিল কি নি চাঁদ ছন্দ শুনাইতে ছিল বিনাল বুকা কান্নার থেকে বিরত রাখতে ছিল আমার আম্মাকে কায়দা কষ্ট না রস ছিল কিন্তু ছিল না তো ছিল না যা ছিল না তা ছিল না ওটা ছিল না দাওয়াত ছিল না দাওয়ার মাঝে দুই জিনিস বিস্তার লাভ করে একটা হলো ওহি একটা হইল রেশা এই জন্য দুই এক নম্বরের দুই নম্বর হয় দুই নম্বরের দুই নম্বর হয় না হয় নাকি এই জন্য শান্তা নিচ্ছে হকের রাস্তা ছড়াইছে সে তার দাওয়াতের মাধ্যমে তোমাদের কাছে যে এলেম আর নিষ্পতার লাগিয়েছে তোমাদের মাকাম বড় উঁচা বড় উঁচা মকদাতি দেখছে আমাদের মাকামের জন্য পুরানের একটা আয়াত যথেষ্ট আরে মকামের উপরে যাথে শহীদ শহীদ মালঈ কুলকিস পাশে আমাদেরকে বসাইতেন আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ কিসের আল্লাহ একা সাক্ষী যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ আমাদেরকে বসাইছেন। প্রথম ফেরেস তাদেরকে আনছে বিদায় বসবে না আমরা ডাইন পাশে বসি এটারও দলিল আছে আমার কাছে না না আমাদের আল্লাহ উত্তম বানাইছে আমাদেরকে তাদেরকে অলাপত খালাস করলাম না জানি আমরা শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছে ফেরেস তাদেরকে আমাদেরকে দাসত্বে লাগাইছে আমাদেরকে তো ফেরেস্তারা বলছে আল্লাহ ফাজ আমাদেরকে দিয়া দেন চাল তুলো দুনিয়া বলা আখড়া আমি মানুষকে দুনিয়া দিলাম আখারা তো দিলাম বলছে আল্লাহ দুই কুলইত হারাইলাম কি করব কারণ তুমি মনে এখন তোমরা খেদমত করবা যাও আল্লাহ মাদ মকাম উঠবে আচ্ছা আল্লাহ মাদকে মোহতাজ ইনসানকে বানাইছে তুমি মোহতা তোমাদের এলে মের আলো কে যদি পেশাবখানায় যায় আর বাইরে আবাদত হবে না হবে না হবে তোমাদের রেলেমের আলোকের ছোয়া যদি যায় নবীর তরিকা অনুযায়ী যদি থাকলো নবীর তরিকা না মানুষ এলে আল্লাহ কিছু মানুষকে মানুষ বলে নাই বলছে ঠিক না আর উম্মত তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে উম্মত পুরা ইনসানিয়ত আমাদের কাছে আমানত আদিসে কুস্তির ভিতরে আছে দেখো ভাই তোমরা তো বাচ্চা অল্প একজন তারপরে তোমাদেরকে বলতেছি বেরাতের জন্য হাসান হাসান নির্বাচিত হয় নাই তুমি আমি হাসান হুসান কি বলতেন ভালোবাসতেন বলতেছে ইসারায় নামানো হ্যাঁ নামবে তো আমি মাথা উঠাবো নাইলে উঠাবো না সবারই বহুত দামি সবার সবার বহুত দামি উত্তম ইচ্ছে তোমার মতো সাদা সিধা জবাব দিতে দুই ভাই হাইসা দিতে বলতে আসতো কেন জবাব হয় না না না তাহলে কে উত্তম আমরা দুই ভাই উত্তম কেমনে বলো বলো বলো আপনাদের আমাদের আম্মা যান আব্বাজান চিনেন বলছে বলো কে আব্বাজানের মানাকে শুনাইতে বলছে আবু কালাই আপনার আব্বা কি শুনি না আমাদের আম্মা যানকে চিনেন আম্মাজানের মানাকে শুনাইতে বলছে মন বুড়া শুনতেছে আস্তে আস্তে বলো বলো বলো বলো পরে দিয়ে কিছু উম্মু কালাই সাই আপনার আম্মা কি না আমার নানা যান চিনেন বলো নানাজ নানা নানাজান তোমরা উত্তম তোমরা উত্তম এদেরকে বেড়া কর দেয় তোমাকে আমাকে এই জন্য মেরে আজ তোমরা পড়তেছো পড়ার জমানায় পড়া আমি তিনটা কথা বলি এলএম দিয়ে চলে যদি আল্লাহ এক নম্বর এলিম কে তার হকের হুকুক সাথে শিখতে হবে যা তার হুকুক তালিম হুকুক এর সাথে তালিম হাসিল করা হুকুক এটা এখন তোমাদেরকে এত লম্বা আমি বলতে পারবো না হুকুকের সাথে হাসেল করা যদি হুকুকের সাথে হুসুল না হইলো এলেন এলেন তোমার জন্য অবাল হবে আল কোরআন চতুন আলাইকা আকা কোরআন চতুন লেখাও আও আলাইকা কোরআন তোমার পক্ষে যাবে না বিরুদ্ধে যাবে তাদের ব্যাপারে আল্লাহ বলছে রাখু না আর যারা হুকুকের সাথে হাসেল না করে তখনই দেখা যাবে তখন চাই দিলের ভিতরে পয়দা হবে আর ওইটি ফেতনার কারণ হবে যত রুসুক দেখবা যত ফেতনার কারণ দেখবা এলে সহিমে ছোঁয়া তার কি কে কি নয় রসি হয় নাকি লাগলে তো এক রশি হয় ঠিক না কি ক লাগলে কি আর দেওয়ানবাগি হয় নাকি হ্যাঁ লাগলে তো রহমানবাগি হয় না লাগলেই দেওয়ানবাগি হয় ঠিক না হ্যাঁ লাগলে দিল্লুর রহমান হয় না লাগলে দিল্লুর শাহান হয় ঠিক না হ্যাঁ সুখ হবে ওই সময় যখন হুকুকের সাথে হবে আরেকটা কথা শুনে রাখো আজিজ এলেন কম হয় কম হইলে যদি তরবিয়ত হয় তাহলে কম এলএম কম এলএম তরবনে কারণে এর কমি কে পুরা করা দেয় দলিল নিবা দল দলিল্লাহাজ কাপিয়া বন্ধ করছে দেয় কিন্তু তরবিয়ত কামা হক ছিল তর্বত কামা হক ছিল কামা হক তরবিয়ত রশিদ আহমদ গঙ্গি দিয়ে লেখা আছে তোমাদের কুতুবখানা থাকলে উঠেও আমি দেখাই আবু হানিপা জামান আর আবু হানি পাদাদুল্লাহ মহাজিদের মক্ফি রহমতুল্লাহ জুতার মধ্যে যে নিজের গ্যাসাইত আছে গ্যাথা না বোঝো জুতা করতে রহমতুল্লাহ শাইকুল হিন্দি হাকিমুল এলএম নাইফিয়া ঠিক না কিন্তু তরবির পুরা আছে এই জন্য দ্বিতীয় হইল এলেমের তাকাজা হলো তামিল আমল করতে হবে চাপড়া তা যদি আমল করতে পারো আমল তোমাকে যদি মোটা করতো তাহলে আরো অনেক কিছু জানতে পার আর একটা হলো বিহাকিহী যা জানছ এটা মানুষের কাছে পর্যায়ে দেব এই এলএম তোমার জন্য না নবীর নব নবীর জন্য না তোমরা সংখ্যায় অনেক কম প্রথমে আমি তোমাদের এসে ঢুকছি প্রদুষাশ্রাম যেদিন বিদায় না এদিন চোখে পানি নিয়ে দিদায়নি কার জন্য কিন্তু হুজুরাম বলে আমার পরে বাইতের কি হবে হাসানের কি হবে হুসাইনের কি হবে ফাতেমার কি হবে আলী কি হবে আহলে বাইতে কি হবে না না আমার পরে উম্মতের কি হবে সব দর্শী কিতাবে পাওয়া যায় না যখন জিবরি পড় মারবে তখন হুজুরামের কবর থেকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য তো হুজুরাম উঠবে ও হু আয়া উঠবে আর বলতে উঠাইতে আসতো নি কসম খায় শান্তনা দিদি ইসি জালালি মা সাকার আর্দ আহাদা ঠিক না বলতে তিন জায়গায় তালাস করো তাইলে তুমি ভুল করবে না আমাদের কোথায় এই জন্য মেয়ে আজিজো মেরে ভাইও মেরে দোস্ত এই জন্য তোমরা পড়ার সময় তো পড়বা এটার কোন বিকল্প নেই পড়ার ফাঁকে যখন ছুটি পেয়ে তখন বেড়ে দোস্ত এই হক কে সারা দুনিয়ায় পৌঁছানোর জন্য দেখো কোরবির আর তোমাদের নবীকে বলছে বলতে তোমাদেরকে তোমাদের কে বলতে ওইখানে কর কে মোহ আমরা গায়ক মোহবত না আপনাকে তো আমি ইয়ে গেলাম কম্বলে আপনি বাহিরে কেন আবার আসছে কি করছে আমার কম্বলতে বেরি করে দিচ্ছে কি বলছে বলছে আমি কবুল আমার দাওয়াত তোমরা করবো যদি মুসলমানের কাছে যদি তোমরা মুসলমানের কাছে মজু যখন তৈরি হেফাজত এখন আপনি হেফাজত করেন এদেরকে আজকে বুঝতে পারতাম সুন্দর মানুষের জিন্দগির থেকে পাত্র হয়ে গেছে অবহেলার পাত্র আল্লাহর অথচ আল্লাহ কে আমাদের শিখো আর মানুষকে শিখাও শিখো আর মানুষকে শিখ শিখো আর মানুষকে শিখাও এই জন্য তোমরা যতটুক জানো তোমাদের ছুটির সময় ভিতর থেকে তাহারা ফেরা একটা যাবে না তুমি যাও তোমার মাদ্রাসার বাহিরে গেটের বাইরে যে দোকানদার যেটা প্রথম মিলবে ডাইনিয়ার বামে যে তুমি জিজ্ঞাস করো যে কালেমা যদি সহি তালাবুজ করতে পারে তোমার জুতার আমার তুমি চা শাস্তি দিব সহিমা তালাফুস করতে পারে রোজ আবার কালীমা তাকে জানাতে নেবে কি করা হুম না হুম তোমরা একটু হিম্মত করো তাওরা একটু হিম্মত করো নিজের উপরে জরুরি বানায় আনা আমি কথা বলবো না তোমাদের ইমান আমল না না তোমাদের এলে আল্লাহ রসুল উদাহরণ দিছে কি আছে পানির ভিতরে হায়াত আছে তোমাদের এলেমের ভিতরে হায়াত পানির ভিতরে হায়াত জমিনের তোমাদের এলেমের ভিতরে হায়াত ইনসানিয়াতে একটু কাঠে ফোন করতে সালাম আলাইকুম নাম্বার দিকে বললাম तारीख ना बारो तारीख बुझी हाँ मन अच्छा ठीक है